হাজারো অলির চোখে ঝরেছে পালি এই বাংলার স্বাধীনের জন হাজারো বাইয়ের বুক হয়েছে খালি এই বাংলার স্বাধীনের চোখে ঝরেছে স্বাধীন স্বাধীন যার বিনিময় আজ বাংলাদেশ যার বিনিময় আজ বাংলাদেশ যার বিনিময় আজ বাংলাদেশ গুনে মানে হয়েছে অনন্য হাজারোলির চোখে ঝরেছে পানি এই বাংলার স্বাধীন এর জন্য আজ বাংলাদেশ যার বিনিময় আজ বাংলাদেশ হয়েছে খালি এই বাংলার স্বাধীনের জন্যে দিয়েছে প্রাণ कतपी राउलिया झड़िए चोखर पानी अबीरम जब्बर बरकत रफिक सालाम कतपी रावलिया चोख पानी अबिरंग जब्बर बरकत रफिक सालामे दिए प्राण कतपी रावलिया झड़िए चोखर पानी अबिरंग এই দুয়ে মিলে আজ বাংলাদেশ এই মিলে আজ হয়েছে খালি এই বাংলার স্বাধীন জন্য হাজারো অলির চোখে ঝরেছে পানি এই বাংলার স্বাধীন এর জন্য আজ বাংলাদেশ যার বিনিময় বাংলাদেশ গুনে মানে হয়েছে অরণ্য হাজার মায়ের বুক হয়েছে খালি এই বাংলার স্বাধীনের জন্দান স্বাধীনের মুক্ত স্বদেশ গড়ার চেতনায় বাংলার বীর সেনা দল রাইফেল হাতে নিয়ে ছুটেছিল ভাঙতে গোলামির শিকল মুক্ত স্বদেশ গড়ার আর চেতনায় বাংলার বীর সেনাদল রাইফেল হাতে নিয়ে ছুটেছিল ভাঙতে গোলামির শিকল মুক্ত স্বদেশ গড় আর বাংলার বীর সেনা দল দেশের তরে তারা যুদ্ধ করে হয়েছে হয়েছে চিরধন্য হাজারো মায়ের বুক হয়েছে খালি এই বাংলার স্বাধীনের এর জন্য হাজারোলীর চোখে ঝরেছে পানি এই বাংলার স্বাধীনের জন্য যার বিনিময় আজ বাংলাদেশ যার বিনিময় আজ বাংলাদেশ গুণে মানে হয়েছে অরণ্য হাজারো অলির চোখে ঝরেছে পানি এই বাংলার স্বাধীন এর জন্য যার বিনিময় আজ বাংলাদেশ যার বিনিময় আজ বাংলাদেশ হাজারো মায়ের বুক হয়েছে খালি এই বাংলার স্বাধীন এর জন্দ্বর স্বাধীন হাজার চোখে ঝরেছে পানি এই বাংলার স্বাধীনের জন্ম হাজারোলির চোখে ঝরেছে পানি এই বাংলার স্বাধীন হাজারোলির চোখে ঝরেছে পানি এই বাংলার স্বাধীনের হাজারো মায়ের বুক হয়েছে খালি এই বাংলার স্বাধীনের আহ্বান সুস্থ সংস্কৃতির পর্ণিল ক্যাম্পাস